প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরাবাকা আয়াত দুশো থেকে দুশো পর্যন্ত الله এতটুকু হল প্রথম তফসির দ্বিতীয় তাফসির দিকে মুসানি করতেছেন শব্দটা এটা এর হলানের অর্থটা হবে মানা হলো নাসাবান মানে হলো লক্ষ্যবস্তু। যে বস্তুটাকে লক্ষ্য করে তীর আল্লাহ হবে ইসমে আল্লাহটা হবে কি আল্লাহর নামকে তোমাদের কসমের লক্ষ্য বস্তু বানাবে না লক্ষ্য বস্তু বানাবে না এটা কি আল্লাহ এরা আন্তর্তা বাইনাস তোমরা আল্লাহর নামটাকে তোমাদের কসমের লক্ষ্যবস্তু বানাবে না যে তোমরা আল্লাহর নাম নিয়ে অনেক বেশি কসম করবে এই ইচ্ছায় যে তোমরা পুণ্যের কাজ করবে কাজ করবে মানুষের মাঝে দেবে এগুলো করবে এই কসম খেও না কাজটা করতে তোমাদের ইচ্ছা করে সাথে সংশ্লিষ্ট আরেকটা হুকুম কয় নম্বর হবে এটা উনিশ না এটা হুকুম উনিশ ধরবেন না তিন কি তোমরা পড়ছোল আল ইমিনুল লব কাকে বলে মুসান্নিফ এখানে একটা ব্যাখ্যা দিতেছেন মা ইয়াসবiqu ইলাইহি লিসান মিন গায়রি কাসদিল হালফ ওই কসম যেটা মুখ থেকে বেরিয়ে যায় কসমের ইরাদা ছাড়া মা ইয়াসবiqu ইলাইহি লিসান যে ধরনের কসম মুখ থেকে এমনি বেরিয়ে যায় মিন গায়রি কাসদিল হালফ কসমের ইচ্ছা ছাড়া নাহু লা ওয়াল্লাহ বালা ওয়াল্লাহ হলা ইثم আলাইহি ওয়ালা কাফারা যিমিনুল আগবর হুকুম হলো যে গুনাহও নাই কাফফরাও নাই আর কথার মধ্যে এক নম্বর হলো والثانيها الغموس يمين الغموس وهو أن يحلف على أمر مازن يتعمد الكذب فيه واليمين المناقضة هو أن يحلف على أمر مستقبل أن يفعله أو لا يفعله حكم الأول لا إثم فيه ولا كفار هو حكم الثاني يأثم صاحبها ولكن لا كفارة فيها কোন একটা কাজের উপর কসম খেলো সে ভাবলো যে এটা যেমন সে বলছে তেমনি কিন্তু বাস্তবে দেখা গেলের বিপরীত তার মানে মাজির কোনো ফেয়াইলের উপরে কসম খাইছে কিন্তু সেই কসমটা ভুল হয়ে গেছে কোনো কসম খেলো ইচ্ছে করে মিথ্যা কসম খাইছে ইচ্ছে করে মিথ্যা কসম খাইছে এটাকে বলবো তো এটার মধ্যে গুনা হবে তবে কাফারা আসবে না তবে যেটা সেটা এটার মধ্যে হবে কিন্তু এটা হলো যে আমরে কোনো কসম খেলো যে সে কাজটা করবে অথবা করবে না আমি অমুকের সাথে কথা বলবো না ভেবে বলবো অথবা আমি অবশ্যই অমুক জায়গায় যাব। আল্লাহ কসম খেয়ে বলল তাহলে কসমটা হলো এখন যদি সে যা বলল এর খেলাফ করে তাহলে সে কসম ভঙ্গো এসে তা আরিফ সেগুলো তো পরে হয়েছে এখানে তোমরা ইচ্ছাকৃতভাবে করো দেখো এখানে তোমাদেরকে মহা খাদা করবেন এখানে মহ আদা দ্বারা উদ্দেশ্য যদি হয় আখেরাতের মহা খাদা মানে গুনা তাহলে লা ইয়াখিজুকুম আল্লাহু বিলগ্ব ফি আইমানিকুম আদামে মুআখাযা ওখানে শুধু ইয়ামিনে লগ্ব মানে পরবর্তীতে যে ফকাহায়ে کرامের ইসতেলা ইয়ামিনে লগ্ব প্রথম আয়াতে শুধু ইয়ামিনে লগ্ব এর কথা বলা হইছে লা ইয়াখিজুকুম তো ইয়ামিনে লগ্ব এর মধ্যে মুতলাক মুআখাযা নাই আর ওয়া কি ইয়াখিজুকুম বিমা কাসাবাত কুলুবুকুম এখানে মুআখাযার কথা বলা হইছে তো এখানে ইয়ামিনে গামুস আর আল ইয়ামিনুল মুনাক্বিদা দুটোটা সামনে আছে তবে শুধুম দুনিয়াবি মহা খাজা যদি উদ্দেশ্য হয় তাহলে এখানে এটা দ্বারা উদ্দেশ্য হবে শুধু ইয়ামিনা আর লাহ বি সেখানে দু সামিল হয়ে যাবে এবং ولكن يعاقبكم بما كسبت قلوبكم لكن আয়াতের জাহির হলো যে প্রথমটার মধ্যে এই ইমিনের লগবের কথাটা বোঝানো হয়েছে আর পরের দুটোটার পরের আয়াতের মধ্যে দুটোটা বোঝানো হয়েছে যেটা মুআখাজা এটা উখরবী মুআখাজা হলেই দুটোটা একসাথে शामिल হয় ইমিনুমু সার ইমিনুমুন আক্তদা ولكن يعاقبكم بما كسبت قلوبكم আই কাসাদাত হু মিনাল আইমান যে সকল কসম তোমরা ইচ্ছে করে করো এগুলোর জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ধরবেন اذا حنستم ধরবেন কখন যদি তোমরা কসম খেলে সেখানে হানিস হওয়া লাগবে না কসমটাই তো মিথ্যা কসম খাইছে সেবা পার করতে হবে নির্ধারিত একটা সময় হয়তো সে সময় মুখ উল্লেখ করতো অথবা উল্লেখ করা ছাড়া এমনি বলতো যে আমি তোমার সঙ্গে মিলিত হবো না এটাকে বলা হয়তো কি ইলা তো এই অবস্থায় তারা রেখে দিত স্ত্রীকে না স্ত্রী হক আদায় সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয়েছে চারটা সুরত হবে ইলা যদি কেউ আদমে কেরবাহের জন্য কসম খায় কোন মুদ্রতা আইন করে নাই এক দ্বিতীয় হলো মুদ্রত মতো আইন করছে চার মাসের তিন নম্বর হলো আইন করছে চার মাসের উপরে এই তিন বেশ আমি তোমার কাছে যাবো না আর দুই নম্বর হল চার মাসের মুদত তিন নম্বর হলো চার মাসের বেশি সময়ের মুদত তিনটা এসতেলাহি অর্থের ইলা হবে যেটা এখানে হুকুম বলতেছেন আল্লাহ আর চার নম্বর হলো যে চার মাসের কম সে মুদটা উল্লেখ করছে লিল্লিনিসুরাহিম তারা যদি ফিরে আসে রাজা ও ফি হা চার মাসের মধ্যেই যে তারা ফিরে আসে এখানে হুকুমটা কি হবে এ ব্যাপারে আবুহানি ফ্রেমুল্লাহ এবং সাইফ রেমুল্লা রায়ের মধ্যে কিছু একটা তফাত আছে আবুহানি ফ্রেমুল্লা বলেন যে এসতেলাই অর্থের ইলাত হবে প্রথম তিন সুরোতে এই তিন সুরোতে চার মাস অবকাশ আছে এর অর্থ হল যদি সে স্ত্রীকে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করে নিতে চায় তাহলে চার মাসের ভিতরে ভিতরে সে মোজামাত করবে মানে কসমের খেলাফ কাজ করবে এরপরে সে কসমের কাফারা দিয়ে নেবে আপনা আপনি এটা তালাকে বাইন হয়ে যাবে কাজের দিতে হবে না বা তাকেও নিজের থেকে ইচ্ছে করে দেওয়া লাগবে না তালা আপনা আপনি এটা তালাকে বাইন হয়ে যাবে আবু আনার রায় হলো এটা আর হজরত শাফি রহিমউলার রায় হল যে চার মাস রায় হলো যে সে চাইলে চার মাসের ভিতরে রুজু করতে পারে চার মাসের বাইরে রুজু করতে পারে যদি চার মাস পার হয়ে যায় তাহলে এখন সে ইচ্ছে করে রুজুও করতে পারে আবার ইচ্ছে করলে তালাকও দিতে পারে তালাক তাকে দিতে হবে আর যদি সে না দেয় করবে অথবা কাজিয়ে তাফরিক করবে যদি সে না করে যদি সে ফিরে আসে ফিরে আসবে চার মাসের ভিতরে চার মাসের পরে কসম খাইছিল যে মোজামত করবে না এখন সে মোজামত করলো সে যা করে ফেলছে মাধ্যমে সে যে স্ত্রীকে কিছুদিন কষ্ট দিছে তাহলে সে তালাক করবে তালাক দেবে যদি সে দেয় আর যদি না দেয় তাহলে স্ত্রী কাজীর কাছে যাবে কাজী তাফরিক করে দেবে কাজের তাফরিকটাই তালাকে বাইন বলে গণ্য হবে রুজু করবে তালাক দেবে এই দুইটার বাইরে কোন অবকাশ নেই তালাকের কথা আসছে এবার আরেকটা হুকুম বলতেছে করতেছেন লিয়ান্তাজির তালাক্তা নারীরা অপেক্ষা করবে বা অপেক্ষা করে খবর দেওয়ার উদ্দেশ্য না বরং হুকুম দেওয়ার উদ্দেশ্য লিয়ান্তাজির না তারা যেন অপেক্ষা করে নিজেদেরকে প্রতীক্ষায় রাখে থেকে শুরু হবে আর যেই তোহরে তালাক দেবে সেই তোহরটাও ইদ্যতের মধ্যে সুমার হবে অর্থাৎ যেই মুহূর্তে তালাক দিয়েছে এই মুহূর্তে থেকে ইদ্যত শুরু হয়ে যাবে তাহলে প্রথম তোহরটাই হবে প্রথম তালাক এ মানে যেই তোহরে তালাক দিয়েছে সেটাই হবে প্রথম তোহর বা এটা কার জন্য হবে বলতেছে যে এটা হলে মদখুল বিহিননা এমন নারী যাদের সঙ্গে মোজামাত্মা আম্মা রোহনা যারা হয় নাই। আলি না তাদের উপর কোনদ্যত নাই যেটা অন্য আসছে মোজামাত হলো এসতেব্রা এ রেহেমের জন্য যেহেতু মোজামাত এখানে আসলে মোজামাতনি এই কথাটা আমরা না বললেও পারি হলুয়াতে সহিয়া হয়নি এটা এই জন্য বলতে হবে এখানে যেন কেউ আবার ওইলি ভাবে এই হুকুমটা ফায়সালা না করে যেমন করো কোন একজন ছেলের বা কোনো একজন মেয়ের মাসলা জানা আছে এখন ও বাস্তবে মোজামাত হয়নি কিন্তু হলোয়াতে সহিয়া হইছে তো হলোয়াতে সহিয়া হওয়ার পরে যদি তালাক হয়ে যায় তাহলে ঈদ ওয়াজি হবে না তারা যদি বলে এটা বলা যাবে হুকুমটা হবে জাহের উপরে বাস এখন হুকুমের মাদার সম্পূর্ণরূপে এই খালোয়াছে হিয়ার উপর। ওই যেমন হরুজে রি এটা সম্পূর্ণ বাদ পড়ে গেছে এখন শুধু নাওমে কামেল এই নাওমে কামেল হলেই ওসু ভেঙে যাবে যদি নাকি মাসাকাত বি না থাকে এটা এই জন্য বললাম যে একবার একজনের কাছে ঘটনা শুনলাম যে দুজন আলেম মানে একজন আলেম আর একজন তো ওখানে ওরা এইটা করতে শুরু করছে ওরা মানে এই হুয়ায় না হিয়ায় যে বাস্তবে তো কিছুই হয় না তিন মাস অপেক্ষা করবো দেখতে বাস্তবে সইয়া হয়েছে করতে হবে আমা গাই রোহন্যা ফিল এবং গায়গিরা এর ব্যাপারে হলো ইয়া তারা করু তাহলে গায় রে আয়েসা আবার এখন আয়েসার সগিরার ই হবে আ আ এসা হয়ে গেলে যার বন্ধ হয়ে গেছে বয়স বেশি হওয়ার কারণে অথবা যেকোনো কারণে তার হাওয়া মিলু বল হাওয়া মিলি হাওয়া মিলির আফুটা হয়েছে আ এসা শব্দের উপরে মানে অফি গাই রিল সগীরা না সগিরার উপরে অফি গাইল হাওয়া মিলি হামা না এমন মেয়েদের ব্যাপারে এমনদের ব্যাপারে কারণ বাদিতের হুকুম কে হবে ফাই তু হিসা কারণ বাদিতের ইত হবে দুই করু এটা সুন্না দ্বারা সাবে দুই করু দ্বারা উদ্দেশ্য কি দুই হায়েস দেখো এই যে সকল করিনা আমাদের হাতে আছে যেখানে উদ্দেশ্য হল হায় তার মধ্যে এটা একটা হাদিস এই হাদিস টা একটা করিনা মহিলাদের ব্যাপারে বলা হয়েছে তাদের ইদ্য দুই হায় যে ব্যাপারে না এই জন্য হায় দুই হায়স হয়ে গেছে তাহলে দেখো এখানে এই ওমুতালাকারা উদ্দেশ্য কে হলো মদকুল বিহা গায় আয়েসা হামেল এবং গায় ইমা মানে হোররা এবং তার জন্য বৈধ হবে না আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন তালুকানুম আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন তাহা মানে দেখো আগের হুকুমটা যে বলা হলো তিন হায় বা তিন তুহর পর্যন্ত সেই পালন করবে এটা কার জন্য আয়েসা সভিরা হামেল না এমন মেয়েদের জন্য তাই না এখন যদি কোন একজন মহিলা সে আয়েসা হয় তাহলে তার একরকম হুকুম ছবি আর একরকম হুকুম হামেলা হলে ভিন্ন আর এক রকমের হুকুম এখন কোন একজন মহিলার পেটে বাচ্চা আছে বাচ্চা থাকলে হুকুম তো হবে কি ওজে এখন মনে করো যে বাচ্চাটা মাত্র শুরু হয়েছে জাহিরে দেখতে বোঝা যায় এখন সে চিন্তা করতেছে যে বাচ্চা যে পেটে আসে এটা আমি প্রকাশ করি তাহলে তো নয় মাস আমার ইদ্যুৎ পালন করা লাগবে কমপক্ষে নয় মাস নয় মাস সর্বোচ্চ সর্বোচ্চ আর আমরা বলে থাকি যদি আমি বলি যে না পেটে আমার কিছুই তাহলে তিন হাইস পার হইলে আমি ছুটি পেয়ে যেতেছি কি বুঝতে পারে নাই তো বললো যে না সাবধান এটা না কিন্তু আর ইত্যাদি হাইস আর যদি হাইজা না হয় আয়সা হয় বাস্তবে আয়সা হয় তিন মাস এখন তিন মাস এটা তো জানা আছে নব্বই দিন কিন্তু তিন হায় দিয়ে যদি হয় এটা কি জানা আছে কারণ এই যে তো হোর বড় হইতে পারে না আকালে তো হোর কিন্তু কারো বড় হইতে পারে না তাহলে দেখা যাবে যে যদি তিন হাইস দিয়ে ইদ্যত পালন করা হয় তাহলে হয়তো অনেক বেশি হয়ে যাবে সে চিন্তা করতেছে যদি আমি আমার গেছি। দেখতে আমারও যদি স্মার্ট দেখা যায় ওরা ভুড়ি হয়ে গেল ওদের এক রকমের আর পুরুষদের আর এক রকমের হিসেব দাড়িটাড়ি কাইটা একেবারে খোকা সে থাকে সেরকম যদি কেউ বলে অথবা একদম ছোট্ট বাচ্চা সাজতেছে এই কানুন কি তার কাছ থেকে এই হুকুমটা পালন করাইতেছে এখানে আসলে এটা কানুনই দিয়ে কানুন দিয়ে মানে সব তো কানুন কানুন কানুনের মতো বলে তার কাছ থেকে এই হুকুমটা পালন করানো যাবে না এই জন্য আল্লাহ তালা বলতেছে সে যেন প্রকাশ করে দেয় যদি হাইস থাকে তাহলে যেন সেটা প্রকাশ করে অন্যদের পক্ষে এটা জানা স্বাভাবিক ভাবে সম্ভব নাকি তাদের স্বামীগণ তাদেরকে ফিরে নেওয়ার অধিকার রাখে তাদের স্বামীগণ তাদেরকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে সে তো ইন করতেছে তালাক কথাটা বলতেছে যে ঈদ্যুৎ পালন করতেছে এখন ঈদ্যুৎ পালন করা কালে স্বামীরা চাইলে রুজু করতে পারে না যাদেরকে ফিরে নিতে পারে না তো বলতেছে যদি স্বামী ফিরে নিতে চায় স্ত্রী তার কাছে যেতে চায় স্ত্রী যেতে চায় তাহলে সেখানে স্বামীর ইচ্ছে যদি হয় যেতে চায় তাহলে এখানে স্বামী আহাক্কু স্বামী আহাকু এই কথাটা বুঝো এটা মুসানে তাদের স্বামীগণ তাদেরকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে এখানে আহাক্কু শব্দটাকে মুসানে ব্যাখ্যা দিবেন তিনি এখানে পুরুষ মানে করা হয় যে তাদের স্বামীরা তাদেরকে ফিরিয়ে নেওয়ার নেওয়ার ব্যাপারে একারই আছে আর দুনিয়ার কোন পুরুষ তো ফিরিয়ে নেওয়ার হকই নাই তাহলে এখানে আহকুর কেন বলা হলো এই কথা বুঝছো এদিকে লক্ষ্য করে মুসানিফের সামনে বলবেন যে আল্লাহ আহকুর মধ্যে আসলে কোন তাফজিলের মা নেই কিন্তু একটা হিসাবে মানে স্ত্রী একটা শব্দ দিয়ে বোঝানো বুঝাইতেছেন মানে বুঝা যাইতেছে আর কি বুঝাইতেছেন না বোঝা যাইতেছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে ওয়ালাউ আ যদিও স্ত্রীরা স্ত্রীকে আবার নতুন করে কষ্ট দিতে চায় না বরং সে নিজেদের অবস্থাটাকে সংশোধন করে নিতে চায় তাহলে এখন এই যে ইন আরাদু ইসলাহা বলা হয়েছে এটা কি রুজু করা বৈধ হওয়ার জন্য শর্ত যে রুজু করতে পারবো যদি তার এরাদা থাকে এরাদা যেন করে এটার প্রতি এখানে উৎসাহ দান করা হয়েছে শর্ত না কারণ কেউ যদি বাস্তবে ইসলামের এরাদা নাই মহিলাকে কষ্ট দেওয়াই উদ্দেশ্য তারপরে তো তার জন্য তোমার এই যে বলা হল যে রুজু করার ব্যাপার এটা মধ্যে হবে মহিলাকে বিয়ে করার নাই। অতএব এই মেয়েটাকে বিয়ে করার অন্যদের কোন অতএব এখানে অন্যদের হিসেবে এই কথাটা তো বলা যাবে না যে স্বামীরা তাদেরকে ফিরিয়ে নেয়ার ব্যাপারে অধিক হক রাখে অন্যদের হিসেবে হলে অর্থটা অধিক হক রাখাই অন্যদের হিসাবে তার হক বেশি এমন না না। ফিনফসি তার হক বেশি ওই স্ত্রীর হিসাবে। স্ত্রীর হিসাবে ফিনফসি সি তার হকটা বেশি ওই যেটা মো সালো আবাই না দিগি সারাটা করছে বাকি এখানে হাক্কুর মানা না ওই অন্যদের হিসেবেই এটা তো বড় লাথ হন্যাদা বোঝা যায় তাদের স্বামীরা তাদের স্বামী না বলার দ্বারা বোঝা যায় যে অন্য কোনো হক হলেও যে স্ত্রীরা যদি নাও চায় তারপরও স্বামীরা তাদেরকে রুজু করতে পারবে সেখানে তার আল্লাহ বললেন যে ইন আরা কিন্তু যদি ইসলাহের এরাদা নাও থাকে তারপরেও তো রুজু করতে পারবে এর দ্বারা যেন স্বামীদেরকে একটু বেশি অধিকার দিয়ে ফেলা হলো না এটার কে কেন্দ্র করে আবার স্বামীরা যেন উপরে নির্যাতন না করে কষ্ট না দেয় এটা যেন সাবধান স্বামীদের যেমন অধিকার আছে স্ত্রীদের উপরে স্ত্রীদেরও আলহিনা বিল মা আল আল আজওয়াজ, স্বামীদের উপর তাদের ন্যায় সঙ্গত অধিকার রয়েছে ওলা হুন্না বিল মা স্ত্রীদের স্বামীদের উপর ন্যায় অধিকার রয়েছে মিসুলি আলহিনা স্ত্রীদের উপর স্বামীদের যেমন অধিকার রয়েছে অধিকার আছে তাদের সাথে ভালো আচরণ করা কষ্ট না দেওয়া ইত্যাদি ইসলামের আগে মহিলাদের কোন হকি মানা হইতো না আবুল হাসান আছে না যে মাদা ফসিরাল আলম বিনসতিমিন মুসলিম মুসলমানদের অধপতনে বিশ্বের কি ক্ষতি হল এখানে নামটা আসলে একটা অংশ দিয়ে তোলা হয়েছে আসলে কিতাবের মধ্যে দুইটা বিষয় আলোচনা করা হয়েছে একটা হলো ইসলামের কারণে দুনিয়া কতটুকু লাভবান হয়েছে মুসলমানদের উত্থানের দ্বারা কতটুকু লাভবান হয়েছে আর মুসলমানের মধ্যে এটাও আছে মূল প্রথম আলোচনাটা এটা মুসলমানের উত্থানের দ্বারা দুনিয়া কিরকম লাভবান হয়েছে তো লাভটা কি হয়েছে এটা দেখানোর জন্য দুনিয়ার ওই সময়ের হালাতটা দেখাইতে হবে না ওই হালাতটা দেখাইতে গিয়ে এত সুন্দর করে দেখাইছে বিশেষ করে নারীদের উপরে সারা দুনিয়ার বিভিন্ন ধর্মাবলম্বীদের ওদের ইয়ার মধ্যে কি ছিল চমৎকার করে তুলে ধরছেন এরপরে ইসলাম এসে তাদেরকে কি পরিমাণ মর্যাদা দিছে ঘরে রানী বানাই দিছে তো ইসলাম আসার আগে ওদের কোনো অধিকারী মানা হইতো এই ঘরের গরু ছাগলের ধরা হইতো বা স্বামী আছে। তার অধিকার আছে পারলে পড়ে নিয়ম খুবই সুন্দর কিতাবটা পড়লে একটা দিনে যেটা বুঝবা ওই যেটা বললাম যে ইসলামের দ্বারা মুসলমান কেমন লাভবান হয়েছে মানে কোন দুরবস্থা থেকে ইসলামের দুনিয়াটাকে টেনে কত উপরে তুলছে মুসলমান কোন ধরনের মুসলমান ইসলাম কোন ধরনের মুসলমানে দুনিয়ার এই দুরবস্থা থেকে এই ভালো অবস্থায় ফিরে নিয়ে আসছে পরবর্তীতে আবার কেমন মুসলমানদের দ্বারা এই পরবর্তী দুনিয়ার এই হালাতটা আবার আগের অবস্থায় ফিরে আসবে সেটা তিনি এখানে খুব সুন্দরভাবে আগে যে যেই ধরনের মুসলমানদের দ্বারা দুনিয়া আগের অবস্থা পরবর্তীতে ওদের মতো কিছু মানুষের দ্বারা জানে কি বুঝছো যে তাদের স্ত্রীদের স্বামীদের উপর ন্যায়সঙ্গত অধিকার রয়েছে যেমন স্বামীদের রয়েছে তাদের উপরে অধিকার তাদের হুকুম মানা জরুরি মেয়েদের উপর কেন লিমা যেহেতু তারা তাদেরকে মোহর দেয় এবং খরচপাতি দেয় এই এই আয়াতটা অন্য জায়গায় কোন জায়গায় একটু শ্রেষ্ঠত্ব দিতেছেন সেটার কারণটা হলো যে পুরুষদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দিচ্ছেন এটার একটা কারণ বলতেছে যে বিমা ফদম আল্লাহবাহ আল্লাহ কারোর ফুজিল দিতেই পারে এরপরে পরে হলে যেটা আমরা সহজে বুঝতে পারি এই যে অবিমা আনপা কৌমিন আমি পুরুষদের শ্রেষ্ঠত্ব এই জন্য দিচ্ছেন যে হার এমন দুই ব্যক্তি দন জন যদি একদম সমান লেভেলের হয় তাহলে সেখানে কেউ কাউকে ছাড় দেবে না কেউ কারো খা দাম না কেউ কারো কথা শুনবে না তো কথা যদি না শুনে তাহলে এমন দুই ব্যক্তির মধ্যে মনে করলে সেখানে স্বাভাবিকভাবে থাকাই যাবে না সেখানে একজন নিজেকে একটু ছোট বানাতে হবে একজন যদি নিজেকে ছোট বানিয়ে নেয় তাহলে কাজ সহস আর যদি ছোট বানিয়ে নেয় তাহলে তো একবারে তাহলে আরাম পাবে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সেখানে যেহেতু একজন পুরুষ স্বাভাবিক মহিলার উপর এম করতেছে সে স্বামীর এহসানটা গ্রহণ করতেছে এ কারণে তার মনটা একটা ছোট থাকবে স্বামীর হুকুম আকামগুলো কালনটা করবে এইটা হলো মেন কারণ অত এটা যদি না থাকে তাহলে বলো তাদেরকে কথা শোনানো যাবে মানে স্বামী খরচ করে স্ত্রীর উপরে এ কারণে স্ত্রী যখন দেখবে যারে আমার স্বামী এত কষ্ট করে সারাদিন কষ্ট করে আমার জন্য পয়সা টসা আনে খাবার দাবার আনে শাড়ি কিনে দেয় জামা কিনে দেয় অত তার কথা মানতেই হবে স্বাভাবিক মানসিক সে তৈরি থাকবে আর এই না জানা যদি ছুটে যায় যদি স্ত্রীও পয়সা কামাই করে আর অবস্থা যদি এমন হয় যে স্ত্রী বেশি পয়সা কামাই করে স্বামী কম কামাই করে কি কারণে এই স্বামীর সাথে স্ত্রীর সম্পর্কটা ভালো থাকবে বলো স্বাভাবিক ভাবে এই অবস্থাটা খারাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক একদম স্বাভাবিক না একদমই স্বাভাবিক এই অবস্থা গুলোতে তাই হইতেছে একবার তাই হইতেছে এখন তো দুনিয়া নিজামটা এমন যে পুরুষদের চাকরিতে যা বেতন পায় মেয়েদের চাকরি আরো বেশি বেতন পায় তারা ওর কোনো ওদের দ্বারা অন্যান্য অনেক ফায়দাও হয় তোমার দ্বারা তো ওরকম ফায়দা হয় না যেরকম ফায় মেয়েদের দ্বারা হয় বুঝতেছে কিন্তু বোঝার পর ওই টাকার লোভে টাকার লোভে ছোট্ট একটা বাচ্চা বুয়ার কাছে রেখে যায় তো ছোট্ট একটা বাচ্চা বুয়ার আদর যত্ন কতটুকু পাইতে পারে মাকে পাইতেছে না সারাটা দিই বাবা তো ওই মায়ের মতো আদরটা করতে পারবে না বাবাও তো বাইরেই থাকবে এই বস্তা হইতেছে না হলেও যেহেতু নাই এজন্য মা যখন একটু বয়স্ক হয়ে যায় মাকে আর নিজের বাসায় রাখতেই তাদের ভালো লাগে না এই বৃদ্ধাশ্রমে নিয়ে রাখে সবগুলো নথিজ আসলে এই দিকে যাই আলে আসলে আল্লাহ তাহলে হুকুমগুলোর গুলোর কেউ করলে এটার দুনিয়া ওখানে দেখা যায় যে দুজন চাকরি করে বাস্তবই ওদের মধ্যে সত্যিকারের মিল মোহত নাই কেউ কাউকে তো মানতে চায় না দুজন থেকে আসছে এখন যদি বলে যে আমার একটু চা যে তোমাকে চা বানাই দেবো ওরা তো তুমি তুমি বলে তোমাকে চা বানাই দেবো তো আমারও তুমি বানাই দো আমিও তো চাকরি করে আসছি তো ভেজাল লেগেই যাবে তো কে তারপরে কে ফ্কান আমদানি হইতেছে আমার মনে পড়ে যে অনেকদিন আগে একদিন বাসে বসা ইয়া বাস পাইনি তো পাবলিক বাসে উঠছি আমি সেটাই বসা তো লোকজন একদম জাম দেখলাম যে বিদেশি দুইজন উঠছে স্বামী স্ত্রী বোঝা যাইতেছে এই যে ঘাটায় নিচু করে রাখা লাগে নিচু করে রাখা তো ওই মহিলাটার কোলে একটা ছোট বাচ্চা আছে দুজন দাঁড়িয়ে আছে যেই জায়গায় দাঁড়াইছে কিছুক্ষণ পরেই ওই পাশে একটা সিট খালি হয়েছে যেই খালি হয়েছে ওই পুরুষটা চপ করে বসে পড়ছে সুন্দর স্বাভাবিক অবস্থায় আছে আমি লোকটার দিকে তাকালাম তার একটু আমার স্ত্রীকে স্বাভাবিক অযয় আমরা এটা কল্পনা করতে পারি যে একটা হলো যে দুজন দাঁড়িয়ে থাকলে একটা সিট পেলে স্বাভাবিক পাবে তার স্ত্রীকেই দেবে আবার বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে এমনও বলে না যে বাচ্চাটা আমাকে দাও আমি বৈশ্বাসজন আছি আমার কাছে না বসে দাঁড়িয়েছে আর ওই যে এই সমস্ত খবর তো কতই শোনা যে স্বামী স্ত্রী হোটেলে যায় দুজন করে প্রত্যেকে আমাদের দেশে আসতেছে হাল্লা তো ওরকমই আল্লাহ আমাদের দিন ধর্ম দিয়ে যে আল্লাহ কত বড় করছে এই অহসানের সুক্রিয় এটাও হবে যে সমস্ত মানুষের কাছে এই দিনটা পৌঁছানোর জন্য এনতেজাম করা যেভাবে তারা এই দিনের দিকে আসতে পারে মানে পৌঁছানোর জন্য ওই যথাযথ এমন যে ইন্ত করলে তারা বাধ্য হয় এই দিনের ভিতরে ঢুকে যেতে বাধ্যটা করা এটা আমাদের সুক্রিয়ার একটা অংশ সাহাব নিজের সুক্রিয়ার অংশ এটা বুঝতেন যে আল্লাহ আমাদেরকে সহি অতএব এটা আমাদেরকে ফারেসে পৌঁছাতে হবে এটা আমাদেরকে রোমে পৌঁছাইতে হবে এটার জন্য যদি আমাদের অনেককে মরে যেতে হয় তাহলে ঠিক আছে যাবো ওই আল্লাহ ইবে তা যে সাহাবিদেরকে যখন জিজ্ঞেস করতো যে তোমরা আমাদের দেশে কেন আসছো তো ওনারা যে উত্তরটা দিতেন প্রায় সময় এই একটা উত্তরই আসছে ওনাদের মাকসাদ বলছে এই মাকসাদে দুনিয়া সব মানুষকে অন্য মানুষদের গোলামী থেকে বের করে আল্লাহর গোলামিতে নিয়ে আসা এটার জন্য আমরা আজকে দেখো সারা দুনিয়ার হালাতটা দেখলে সাধারণ মানুষগুলো কিন্তু এরা বাস্তবে মানে বাস্তবে কারো পক্ষ অবলম্বন করে না এরা একটু শান্তি চায় সাধারণ মানুষগুলো না বিএমপি করে না জামাত করে না ইয়া করে এরা হলো যে আমাদেরকে একটু শান্তিতে রাখবে খানা পিনার দাম স্বাভাবিক থাকবে স্বাভাবিক এটা যে করবে এর এরা ভোটটা দিব। এই দেখা যায় একবার আওয়ামী লীগ যায় বিএমপি যায় তার মানে আস মানুষ আওয়ামী করে না বিএমপি করে যারা একটু ভালোভাবে রাখবে এরা কেউ এই যে এই মানুষগুলো আসলে ওই মানুষদের গোলাম হয়ে গেছে মানুষদের গোলাম হয়ে গেছে চিন্তা করে দেখো যেই সাহাবিরা অন্য কাফের দের কে কাফের গোলামদের কাছ থেকে কাছ থেকে বের করার জন্য মুসলমানরা নামি কিছু মুসলমানদের গোলাম হয়ে গেছে ওনাদের মনের অবস্থা কি মানে যারা কাফের সাধারণ জনগণকে কাফের আমিরদের থেকে রক্ষা করার জন্য নিজেদের জান দেওয়ার জন্য এত তৈরি হয়েছিল একটা আন্দাজা করা যায় না আন্দাজা করা যায় না ঠিক আমাদের অবস্থা এটা হয়ে গেছে না একবারে যে আমরা আম সারা দুনিয়ার সবাই মানুষের গোলাম হয়ে গেছে আল্লাহ আল্লাহর গোলাম মানুষের গোলাম হয়ে মানুষের গোলাম হওয়ার কারণে যারা বেদিন বিধর্মী তারাও কি পরিমান কষ্ট পাইতেছে দুনিয়া হিসেবে নির্যাতিত হবেই না কখন অথবা অহরহ হইতেছে ওদের উপাসনাল ভাঙতেছে ওরা নিজেরাই ভেঙে অন্যদের নাম দিতেছে অবস্থা এমন হইতেছে না নিজেরাই ভেঙে অন্যদের নাম দিতেছে এটা তো ইসলামও নিষেধ করে যে কারো মুসলমানরা কষ্ট পাইতেছে হিন্দু খ্রিস্টান সবাই কষ্ট পাইতেছে আর যদি আমাদের এই জুমুদটা আমরা ভাঙতে পারতাম তাহলে দুনিয়ার সব মানুষ শান্তি পেতে সব মানুষ শান্তি পেতে পারে ওই যে সাহাবিদের ওয়া পড়লে তোমরা দেখবে যে এক একটা এলাকা জয় হইতো তো কিছু খ্রিস্টানরা মুসলমানদেরকে দাওয়াত দিছে মুসাবিনুসাই কে দাওয়াত দিছে যে হুজুর আপনারা আপনারা আমাদের এখানে আপনারা আমাদের এখানে আসেন আমরা যেভাবে জুলুমের মধ্যে পড়ে গেছি আপনারা এলে আমরা একটু শান্তি পাবো পরে উনি ওই তারেক বিন জিয়াদ ওনার গোলাম ওনাকে পাঠাইছে এরপরে এলাকার লোকদের বিরাট সমর্থনশীল ভেঙে গেলে যখন আমাদেরকে স্বাগত জানাই তো সাধারণ জনগণের পক্ষ থেকে কোনো আক্রমণের আশঙ্কা নাই সামনে শুধু এবার বার লিতে কি বুঝে সাধারণ জনগণ যদি ওই যোদ্ধাদের বিপক্ষে চলে যায় এই এখানেই লেগে যায় সাধারণ জনগণ পক্ষে থাকলে সহজে মুক্তিযুদ্ধে আমাদের জয়টা হয়েছে মানে আমাদের মানে বাংলাদেশি বাঙালিদের জয় হয়েছে শুধু এই কারণে সাধারণ জনগণ ওই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল ওদের বিপক্ষে এই কারণে তারা একদমই